ইবনু উমর হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইস্লাম আরোহণ করে কিংবা পায়ে হেঁটে কুবা মসজিদে আসতেন ইবনু নুমার রহমতুল্লা আলহী নাফি রহমতুল্লা আলহী হতে অতিরিক্ত বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাল্লাহু আলাম সেখানে দৌরাকাত সালাত আদায় করতেন